TV Bangla সসালামুক রহমতলারক বসমি রহিম আলহামদুলিল রবিরমিন সলাতাম সঈদুলমরসিলিন নবীনা মহমদ ওলা ومن تبعهم بإحسانين إلى يوم الدين أما بعد ربشه لي صدري ويسر لي أمري وحل العقدة من لسان يفقه قولي فعوذ بالله من الشيطان الرجيم نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون আল্লাহের সমস্ত প্রশংসা আজ আল্লাহ ফাকরুল্লাহ আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আবার কোন রায় সৃষ্টি করবেন আর সেই দিন আমাদের প্রত্যেককে জবাবদেহি করতে আল্লাহ পাকের সামনে সাল্লা এবং সালাম নাজরিন মাহমুদুর রসুল্লা সাল্লা সাল্লামের ওপর যিনি সাহবাইকারকে বলেছেন যে কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছ মা আয়দা সুতরাং আমাদের জন্য আবশ্যক যে আমরা যেন জন্য প্রস্তুতি নিই আমরা তফসির সুরাতুল আখেয়ার সুরাতুল্ আকের আয়াত নম্বর সাতান্নতে আল্লাহ পাক এর সাদ করছেন না হু খালাকুম ফালাউল্লা তোষাদ দেখুন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর কোন তোমাদের উপাস্য সৃষ্টি করেনি ফালাউল্লা তোষাদ দেখুন তোমরা কেন বিশ্বাস করো না তাহলে আচ্ছা চিন্তা করে বলো তো মা তুমনুন যে বীর্য তোমরা নিক্ষেপ করছো মানি মানে বীর্য আর আমনা আমি থেকে তুমনুন মানে হচ্ছে তোমরা যে বীর্য নিক্ষেপ করে থাকো আন তুম তখন লোক না সেই বীর্যোমরা সৃষ্টি করো আম নাহানুল না আমি আল্লাহ সৃষ্টি করেছি নাহনার না বেইনাকুমুল মত আল্লাহ তো বীর্য সৃষ্টি করেছেন তারপরে সেই বীর্য দিয়ে যে ছেলে মেয়ে জন্মাবে সেই শুক্র যে এই উপাদান আছে যে যা দিয়ে ছেলে মেয়ে জন্ম নিতে পারে সেটাও আল্লাহ পাকের হাতে কোনো শক্তির ক্ষমতা নেই যে আল্লাহ পাক রাব্বুল আলমিন যেখানে রাখেননি যাকে দেবেন না তাকে দিতে পারে আল্লাহাক বলছেন যে নাহ কাদ্দার না বা আমি সৃষ্টি করেছি আর আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি সেটাও আমার হাতে কোন আল্লাহ সময় নির্ধারণ করেছেন অবস্থা নির্ধারণ করেছেন আপনার আয়ু নির্ধারণ করেছেন কোথায় কোন সময় কত বয়সে সব কিছু আল্লাহর পক্ষ থেকে নাহনুকাদ্দার না আমি নির্ধারিত করেছি তোমাদের মাঝে মৃত্যু কি মরতেই হবে অমা নাহানো বে মাসবুকিন আর আমি কিছু মাত্র অক্ষম নই আল্লাহ আমি যদি অন্য কোন সৃষ্টি বানিয়ে দেব তো আমি এই কাজে অক্ষম নই আমি সক্ষম অনুন সে এখন আর আমি চাইলে তোমাদেরকে সৃষ্টি করব এমন আকৃতিতে যেটা তোমরা জানো না আমি ইচ্ছা করলে তোমাকে কীট পতঙ্গ করে দিতে পারি নিশ্চিন্ন করে দিতে পারিম তোমা সাত আর তোমরা ভালো করে জানছ তোমাদের প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি আমি করেছি সুতরাং দ্বিতীয় সৃষ্টি আবার মতের পরে আল্লাহ আবার সৃষ্টি করবেন আর জীবনদান করবেন পুনরুত্থিত হইতে হবে এটাকে আবার অবিশ্বাস কেন করছো প্রথমবার বেশি মুশকিল হয়তো। প্রথমটাই যদি আল্লাহ করেন তো দ্বিতীয়টা আবার করা আল্লাহর জন্য কি মুশকিল মানে চাসাবাদ করা তোমরা যে চাসাবাদ করে থাকো বীজ বপন করে থাকো তাজ রাউনাহ তোমরাই কি উৎপন্ন করো বীজ বপন করার পর তোমাদের ক্ষমতা আছে বীজ বপন করি সুতরাং ফলন আমার হাতে আর ফসল হাতে আমার জমি সবুজ হয়ে আমার হাতে কেটে মেরে সব আমার হাতে না কখনো না খড়কুটো বানিয়ে দিতাম ফাজাক তোমরা বিস্ময়ে হতবাক হয়ে থেকে যেত এলাম আর বলতে যে হাইকি করলাম এই জমির চাষাবাদে প্রচুর পয়সা খরচ করলাম আর কত মেহনত পরিশ্রম করলাম শুধু পয়সা না অর্থ ব্যয় করলাম সময় ব্যয় করলাম শ্রম ব্যয় করলাম আর কিছুই পেলাম না ক্ষতিগ্রস্ত মন আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়েছি গারামা আজকাল আরব দেশগুলিতে গারামা ফাইনকে বলা হয় পেনাল্টি যদি আপনি ট্রাফিক আইন বিরোধী কোনো কাজ করেন এসে সাথে সাথে একটা ফাইন দিল ওর নাম হচ্ছে গারামা আপনার যদি কোনো কার্ড আছে আর ড্রাইভিং লাইসেন্স হোক অথবা আপনার সেখানকার একামা যেটা রেসিডেন্সিয়াল কার্ড বা কিছু আপনি লেট করে দিলেন ও যে লেট করার জন্য যে ফাইন রয়েছে এটাকে গারামে এগুলি সব গারাম ফাইন তো ফাইন কেন ক্ষতিগ্রস্ত যে ফাইন দেয় সে হয় তার উপরে একটা বোঝা বললো অভাবিত হলে রিন করেও দিতে হইতে পারে আর মরাম রীনকে বলা হয় আর ক্ষতিগ্রস্ত হয় ওই রকমই যেমন যার ফাইন লাগানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় বলনা হানো সুদি ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত মানুষ কিছু পেলো হয়তো পুরোপুরি পেল না কিছুই পেলাম না বরং আমরা তো পুরোপুরি মেঘমালা থেকে তোমরাই নামাচ্ছ তোমরাই বর্ষণ করাচ্ছ নাকি আমি বৃষ্টি বর্ষণ করছি লাউ আমি আল্লাহ যদি চাইতাম সমস্ত পৃথিবীর পানিকে সে মেঘ থেকে বৃষ্টির পানি হোক আর নদী নালার পানি হোক আর পুকুরের পানি হোক আর আপনার যে কোনো জায়গার পানি হোক আমি যদি চাইতাম সেই পানিকে লবণাক্ত করে দিতাম সমুদ্রের পানির মতো ফলাওলাতাশ করুন তাহলে কোথা থেকে পানীয় পানি পেতে আল্লাপাকের সুখীরা কেন আদেই করো না কৃতজ্ঞ কেন হও না আফারা আয়তম নার আল্লেতি তরুণ আচ্ছা চিন্তা করে একটু বলো তো আগুন সম্পর্কে যা তোমরা জ্বালিয়ে থাকো এল্লেতি তরুণ যে আগুনকে তোমরা জ্বালাও গাছ অর্থাৎ আগুন জ্বালানোর জন্য গ্যাস যদি না থাকতো কয়েলের যদি না থাকতো জ্বালানির কোনো ব্যবস্থাই নেই তাহলে কোথা থেকে তোমার আগুন জ্বালাতে আন তো মানুষ আতাহা এই কাঠ কি তোমরা সৃষ্টি করেছো এই গাছপালা তোমার সৃষ্টি করেছো আম নাহরুল মুনু সামুন নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি আর কেউ কেউ তাফসিল করে বলেছেন যে আরব দেশগুলিতে দুটো গাছ এমন ছিল মরুভূমিতে পাওয়া যেত সেই দুটো গাছের একটা গাছের ডাল আর গাছের ডাল সাথে ঘষা দিলেই আগুন জ্বালিয়ে উঠত আর যখন মোসাফির সফর করে মরুভূমিতে হাজকালকার মতো ব্যবস্থানে নেই যেখানে সেখানে আগুন পাবে এইভাবে তারা আগুন জ্বালাতে পারতো আল্লাহ বলছে যেই গাছগুলি থেকে তখন আগুন জ্বালাও সেই গাছ কে সৃষ্টি করেছে আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা অতির হতে পারে নাহানা এই আগুনকে পৃথিবীর আগুনকে আমি তোমাদের জন্য উপদেশ স্বরূপ করেছি স্মারক বাণী স্বরূপ করেছি এটা জাহান্নের আগুনের যেন স্মারক জাহান নামের আগুন স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীর আগুন পৃথিবীর আগুন এর তাপের তুলনায় আরো ঊনসত্তর গুণ বেশি তাপ জাহান্নামের আগুনের তাহলে পৃথিবীর আগুনে যদি একটা আঙ্গুল না জন্য তাহলে জাহান্নামে যাওয়ার জন্য কেন এত প্রস্তুত হয়ে গেছ ইমান নেই বিশ্বাস নেই আমল নেই ভালো কর্ম নেই পাপমুক্ত জীবন নেই তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যেন প্রস্তুত এতে তোমাদের জন্য স্মারক রয়েছে ও মাতা আল্লিলক আর এই আগুনকে আমি করেছি মুসাফিরদের জন্য ভোগের বস্তু আরামের বস্তু মুসাফির সফরে যদি আমি আল্লাহ আগুনের ব্যবস্থা না করতাম তো অনেক সময় শীতে মরে যেত ঠান্ডায় মরে যেত অনেক সময় না খেয়ে অনাহারে মরে যেত আর মুখভিনের আরেকটি তফসির হচ্ছে মরুভূমির অধিবাসী মরুভূমির যারা অধিবাসী তাদের জন্য আমি এই আগুনকে আরামের বস্তু বানিয়েছি কারণ যে এলাকায় কোরআনিক রিম নাজুল হচ্ছে আর যে এলাকা মক্কার লোকেরা মরুভূমি দূর দূর সফর করতো তাদের আগুনের এই মরুভূমিতে বা এই সফর অবস্থায় প্রয়োজন পড়তো হম্মদাল্লা বিশেষ করে নবী সাল্লামকে আল্লাহকে এখানে সম্বোধন করেছেন প্রত্যক্ষ ভাবে আর পরোক্ষ প্রত্যেক মানুষকে সম্বন্ধ রয়েছে আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যা দিয়ে সম্বোধন করেছেন এই সম্বোধন পরোক্ষ প্রত্যেক প্রত্যেক মুসলিমের জন্য এমনকি প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জিনের জন্য একমাত্র বিশেষ সেই বিষয়গুলি যেগুলি নবী সাথে খাস সেটা আলাদা কথা কিছু বিধি বিধান রয়েছে হয়তো নবী সাল্লা হাস সেগুলি আলাদা কিন্তু বাকি আল্লাহ যদি নবীকে বলেন যে ইনী ইহে নবী আল্লাহকে ভয় করো তা নবীকে যদি আল্লাহ ভয় করতে বলেন তাহলে মুসলিমকে আল্লাহকে ভয় করতে হবে না চিন্তাশীল হইতে হবে না পরকালের জন্য মানুষের জন্য নবী প্রেরিত হয়েছেন মানুষ কি আল্লাহকে ভয় করতে হবে না আল্লাহ করো পবিত্রতা ঘোষণা করো যিনি মহান আজিম তোমার মহান প্রতিপালকের নামের তসবিহ করো আল্লাহ নামের তসবিহ করতে বলেছেন যখন এআ নাজেল হলো সেই হাদিসে রয়েছে তখন নবীলাম সাহাবাইকারকে বললেন ইজ আলু হাফি রুকু একুম তোমরা এ আয়াতের বাস্তবায়ন করো এ আয়াত আমল করো তোমাদের রুকুতে রুকুতে কি বলেন সুবহান তাই না সুবহান তো এই যে কাল আজিম সুবহান রব্যাল আজিম আর যখন সব্যসমা রব্বে কাল আলা হইল সুরে আলার প্রথম আয়াত তখন নব্লাম বললেন ইজ আলু হাফি সুজু দেখুম এর উপর আমল করো এর বাস্তবায়ন করো তোমাদের শেষ সু হান রব্বী আল আলাবল আল্লাহ পাক ইরশাদ করছেন ফাস বিসমের রব্বে হে নবী মোহাম্মদ ইসলাম তোমার প্রতিপালক যিনি মহান তার নামের তসবি করা তার নামের তসবি যদি করার আল্লা নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার সত্তার তার গুণাবলীর তসবি করতে পবিত্রতা ঘোষণা কর পবিত্রতা মানে দোষ মুক্ত ঘোষণা করা আমরা দোষ যুক্ত সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি ত্রুটিপূর্ণ আল্লাপাক মুক্ত। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের Is Islam essential to abrood existing evils from the world? What it's all about, why we're here, and so much more. To get answers to your queries, dekhoon Islamer Dolpo Balo. Prothi Riosh Potibar. Chondashat Taip Aapuno Shamprachar. Shokal No Taip Bangla Deshe. Peace TV Banglai. Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British?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 সকল আইন কানুন বিধান মানুষের কল্যাণের জন্য সম্মানিতা মুহ এই আয়াত গুলির আগের আয়াত আল্লাহ তাঁর তসবি করতে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আর প্রত্যেক মমিন মুসলিমকে আল্লাহ পাখের পবিত্রতা ঘোষণা করতে বলেছেন এই পবিত্রতা ঘোষণা যেমন নামাজের মধ্যে রুকুতে শেষ করবেন তেমনি আপনি নামাজের বাইরেও করবেন এর শিক্ষাও নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন শাহিব খারীর শেষ হাদিস রয়েছে যে দুটো বাক্য রয়েছে বলতে খুব হালকা আর নেকের দিক খুব ভারী আর আল্লাহর কাছে খুব প্রিয় ক্যালেমা তানে খাফিফা তানে আল্লাহ সান বলতে খুব হালকা অল্প সময় লাগে দশ বিশ সেকেন্ডে বলা যেতে পারে আর শাকি তানফিল মিজান আল্লাহর দাঁড়ি পাল্লায় নেকির দাঁড়ি পাল্লাই অত্যন্ত ভারী আর হাবিব আতান রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সুবাহান আল্লাহ বহামদেহি সুবাহান্লাহল আজিম তাহলে সুভান আল্লাহল আজিম যে বলল সে এই আয়ত্তর উপর আমল করল সাহাবাইকার আমরা এক একটি আয়ত পড়লে সাথে সাথে আমল করতেন কাজে পরিণত করতেন রকম মুসলিম হইতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের ওপর সন্তুষ্ট হবেন আল্লাহ পাক তারপরে শপথ করে বলছেন ফালাউক নজুম আমি তারকা রাজির অস্তাচলের শপথ করছি লা এখানে অতিরিক্ত আরবি অলঙ্কারে অনেক সময় কিছু শব্দ অলঙ্কারের জন্য আসে আরবি ভাষায় ফালাউকসেম মানে আমি শপথ করছি শপথ করছি না নয় আমি শপথ করছি কিসের মাওয়াকে মানে যেখানে গিয়ে তারকা রাজি অস্তমিত হয় ওয়াই কাসমুল্লাম আর এই যে শপথ আমার তোমরা যদি জানতে তাহলে খুব বড় শপথ আমি খুব শক্ত অকাট্য শপথ করছি শপথ করে আল্লাহ কি বলতে চাইছেন যে কোরআনে করিম এ মানুষের তৈরি নয় গণকের কথা নয় জাদুকরের কথা নয় ওয়াই আনুন করিম নিঃসন্দেহে যা মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি নাজিল হচ্ছে তা হচ্ছে সম্মানিত আল কোরআন কোরআনকে আল্লাহ করিমও বলেছেন মজিদও বলেছেন কাফ আল কোরআন ইল মজিদ আল্লাপাক এই কোরআন করিমের এবং কোরআন করিমের যে বরকত কোরআন করিমের উপকারিতার দিক আল্লাপাক এবং তার কোথা থেকে এসছে মানুষের ঘর থেকে আসেনি ফি কিতাব সুরক্ষিত কিতাবে ছিল সুরক্ষিত কিতাব হচ্ছে লোহে মাহফুজ সুরক্ষিত ফলক যা আল্লাপাক আসমানের উপর রেখেছেন আর সেখানে প্রত্যেক সৃষ্টির তকদিরও লিখা আছে আরিমুন এটা হচ্ছে মাহফুজ বলবো। তখন এই লৌহে মাহফুজ কিতাব মখনুন একে স্পর্শ করতে পারে না একমাত্র যাদেরকে আল্লাহ পবিত্র করেছেন যাদেরকে পবিত্র করা হয়েছে তারাই স্পর্শ করতে পারে কারা পবিত্র করা হয়েছে অর্থাৎ ছাড়া সেখানে মালায় মানুষ পাপি হইতে পারে আর কেউ কেউ বলেছেন মানে এই কোরআনে কেরিম কেউ স্পর্শ করে না একমাত্র ওই লোকেরা যারা পবিত্র এইভাবে অর্থ করলে আর এটা যদিও মোজারের সেগা মানে সংবাদ কিন্তু নির্দেশের অর্থে আমরের অর্থে আছে সুতরাং করবে না স্পর্শ করবে না এখন না পাক হচ্ছে মুশরেক বহুতবাদী মুশরেক হচ্ছে না পাক সুতরাং মুশরে কোরআনকারিম স্পর্শ করবে না মুসলিম মমিন বিশ্বাসী স্পর্শ করবে আর আরেক অর্থ হচ্ছে যে যার ওপর গোসুল ফরোজ হয়ে আছে হাদাসে আকবর হয়ে আছে গোসুল ফরোজ হওয়ার কারণ হয়েছে সেই ব্যক্তি হাদাসে আসগার ছোট অপবিত্রতা মানে উজুবিহীন অবস্থায় থাকলেও লাইমাসহ কোরআন স্পর্শ করবে না এই অর্থ করে অধিকাংশ তারা বলতে চাইছে যে বিনা উজুতে কোরআন স্পর্শ করা জায়জ নয় কিন্তু এটা দলিল নয় কারণ এই আয়াতের অর্থ এটা না হয়ে আগের যে দুটি অর্থ বললাম সেগুলিও হতে পারে যে কোরআন উশরেক স্পর্শ করবে না যতক্ষণ প্রতি ইমান না রাখবে কোরআনের প্রতি পরকালের প্রতি আল্লাহর প্রতি আর কোরআন বড় নাফাকির অবস্থায় স্পর্শ করবে না আল্লাহ আলম তাই না জিল উমিরবিল আলমিন কোরআন বিশ্বজাহার প্রতি পালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আফাবিহাজ আলহাদুদ হেনুন তোমরা কি এই বাণীর সাথে অর্থাৎ কোরআনে কারিমের সাথে আচরণ করছো এই বাণীর সাথে তোমাদের ঘরে রাখা রয়েছে শিখলেও না অর্থও জানলেন না আল্লাহর সম্বোধন না। আর তেলাওয়াত করলেও এই পৃথিবীর একটি কিতাব যেটা শুধু শব্দ ই করা হয় অধিকাংশ মুসলিম তাই করে অনর মুসলিম অর্থ বোঝার চেষ্টা না। আর এতেই মনে করে যে জান্নাত লাভ করে দেব আল্লাহ পাকে সম্বোধন বুঝলো না অথচ পৃথিবীর কোন কিতাব বিনা বুঝে পড়া হয় এই এই কোরআনিকিম ছাড়া এই রকম হচ্ছে মুসলিমদের আচরণ তাহলে অন্যদের অবস্থা কি আর মধেনুন মনে হয় শিথিলতা অবলম্বন করা এই বানীর ক্ষেত্রে তোমরা কি নম্রতা অবলম্বন করবে কাফেরদের সাথে যে আল্লাহর বাণীর প্রতি আমল করতে গিয়ে বা আল্লাহর বাণীর দিকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর বাণীর প্রচার প্রসারে তোমরা গাফিলতি করবে অবহেলা করবে যাদের কাছে পৌঁছেনি তাদের কাছে পৌঁছাবে না অথবা তোমরা আল্লাহর বিধি বিধান মানতে গিয়ে কিছু তাদেরকে ছাড় দিয়ে দিবে ডিসকাউন্ট দিয়ে দিবে যে ঠিক আছে মসজিদের এবাদতগুলি করো আর বাকি না দণ্ডবিধান নাই মুসলিম দেশ দণ্ডবিধান নেই মুসলিম দেশ কিন্তু ব্যাস মুসলিম মুসলিম জীবনে ব্যক্তি জীবনে শুধু ইসলাম আছে পারিবারিক জীবনে না বিবাহসাদী শিল্প বিদাতে ভরা সংস্কারে ভরা বিহাইতে ভরা অর্থনীতি হারামে ভরা হারাম উপার্জন আল্লাপুন আর তোমরা তোমাদের এই ভাগ বানিয়ে নিয়ে হল কুম তাহলে যখন আল্লাহ পর ওকালকে করবে যখন তোমাদের প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন তোমরা কেন এটাকে ফিরিয়ে নিয়ে আসনা না ওয়ান তোমায় আর ওই সময় তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমার বাপ এখন মারা যাচ্ছে আমার মা এখন মারা যাচ্ছে আর আল্লাহ পরকালে বিশ্বাস করো না তোমাদের ক্ষমতা থাকলে ফিরিয়ে নাও মরতে দিও না যেই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিচে মৃত্যুবরণ করছে তার আমি তোমাদের চাইতো বেশি নিকটবর্তী ওয়াল্লাহুব সেরুন কিন্তু তোমরা তা দেখতে পাও না জানতে পারো না আল্লাহ পাক তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে তার পরিবেষ্ট দিক থেকে এ সব দিক থেকে প্রত্যেক বস্তুর সব চেতে বেশি নিকটবর্তী আপনার চেতে বেশি আপনার নিকটবর্তী আল্লাহ ফাকরুল আলমী আর কেউ কেউ বলছেন নাহানো আকরাবো যেহেতু বহু বচন বলা হয়েছে নাহানো মানে আমরা মানে আমার ফেরিস্তারা আমি আল্লাহ আমার ফেরিস্তারা যখন আত্মা গ্রহণের জন্য মৃত্যুদানের জন্য যাই তখন যে আপন বসে আছো ওই মূমর্ষ ব্যক্তির সামনে তাদের চাইতে বেশি সঙ্গী ফেরা বা আল্লাহ সৎকর্মশীলদের কাছে এরা তোমাদের চাইতে বেশি নিকটবর্তী থাকে কিন্তু তোমরা দেখতে পাওয়া না ওই মালায়িকাদেরকে ফলাউলাইন কিন্তু গাইরামা দিয়ে তোমাদের যদি মৃত্যুর পরে প্রতিদানই না থাকে জবাবদেহি না থাকে এটা হচ্ছে একটি অর্থ আর আর একটি অর্থ হচ্ছে যে তোমাদের উপর আমার যদি কর্তৃত্ব না থাকে দানা মানে কারো আনুগত্য কবুল করা তাহলে তোমরা যদি কারো অনগতই না হো যে তোমাদের আমার কর্তৃত্ব নেই আমি তোমাদের কি ধরে হাজির করতে পারবো না বিচার দিবসে এরকম যদি ব্যাপার হয় তাহলে যে মৃত্যু বরণ করছে ফালাউলা তার যে নাহা ফালাউলার সম্পর্কছে হচ্ছে আগের আয় তার যে তাহলে তাকে ফিরিয়ে নাও আস্তে দিও না ইনক দেখে তোমরা যদি সত্যবাদী হও ফার্ম মাইন কানিন আল মোকার আল্লাহ আবার ওই যে তিন সেনীর মানুষের কথা বলেছিলেন দুই সেরি তাদের কথা উল্লেখ করে বলছেন সুতরাং যারা আল্লাহ প্রাপ্ত মোকার ওরাই যারাকে এই ঈশ্বরের শুরুতে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত তাদের সম্পর্কে অজান্নাত অবস্থান করবে কোথায় আরাম শান্তিতে ওয়ারাইহানুন আর উত্তম রিজিকে নাইম আর নিয়ামত ভরা জান্নাতে। আর যদি সালাম রয়েছে ওয়াম্মা ইনকান পক্ষান্তরে যদি অস্বীকারী মিথ্যা প্রতিপন্নকারী আর পথভ্রষ্টরা হয় যাদেরকে আসাবুল মাসামা বলা হয়েছে বা আসাবুল শিমাল বলা হয়েছে ফ নজল মিন হামিম তাদের জন্য আতিথ্য হবে মিন হামিম ফুটন্ত পানির তাদের সামনে ফুটন্ত পানি পেশ করা হবে তা দিয়ে তাদের আপ্যায়ন হবে ও তাসলিয়াত জাহিম এবং জাহান নামে তারা প্রবেশ করবে জাহান নামে তাদেরকে জ্বালানো হবে তাসলিয়াত জাহিম তাসলিয়া মানে হচ্ছে জাহান নামের আগুনের দহন তসলিয়াত জাহিম জাহান নামের আগুনের দহন তাদের হবে ইন না এটা কোনো বিষয় হতে পারে একটা কেউ আছে দেখেননি কোনদিন ওকে আর আরেকটা হচ্ছে দেখেছেন কিন্তু এখনো অনুভব করেননি দেখলেন যে এটা চিনি সামনে এসছে মনে হচ্ছে চিনি তাই না একই হয়েছে যে চিনি কিন্তু যখন জিবাই দিয়ে দেখলেন আর আসলে চিনির স্বাদ পেয়েছেন তখন এটা হচ্ছে হাক্কুল এখন বাস্তবে এখন আপনার হইল সুনিশ্চিত সত্য এই জাহান নামের আজাব আর জাহান নামের ফুটন্ত পানি যে জাহান্ন দেওয়া হয় ফসাব্বেহ বিসমের রব্বে কাল সুতরাং হে নবী মহম্মদ সোল্ল সালাম তোমার প্রতিপালকের তসবিহ করো যিনি মহান ফাসাবহ বিসমের রব্বিক আজিম হে নবী মোহাম্মদ তোমার মহান প্রতিপালকের নামের তসবিহ করো পবিত্রতা ঘোষণা করো অল্লা ফরম জন আমিরকে তার বেশি বেশি তস্বী কর তৌফিক দান করেন্লাপাক তার ফরোজ আজ কর তৌফিক দান করেন নফুলমস্তাহাবাদি করগামী হর তৌফিক দান করেন আল্লা পাক সাবিন দেন দোলাকে যেন শামিল করেন সুবাহ রবী রবসুন ওসালামসলিন আলহামদুলিল্লা র أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء واذ عرفت الله ربي حلو حلو حلو, حلو حياتي واذ عرفت الله कथा कर्म पूर्वे विद्दे अजान की तात्पर्य अजान शेषे जा ता प्रदान कर जीवन सफलता कीज कर आल्ला मुखर पवित्रतारम्लात जाना जन्म फाजाइले साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंग शत्र जय कर घृणा शत्रुतारत्रुके जय करार कौशल कुरने म बंधुर्म शत्रु के पर हृदय